بسم الله الرحمن الرحيم اللهو اللهو الله والله والله والله الله والله والله <تصفيق> الحمد لله وكفا وسلامنا على عباده النبي أما بعد فأعوذ بالله للشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا صَدقَ اللههُ العظم قَالَ َسُولُ اللهَّهِ صلَّى اللهَّهُ عَلَيْهِ وَسََّم عَلَكُم بِسُننَّتي وَسُنَّةِ الْخُلَفَ إِ الراشِدينمَحْدينعَّ عَلَْهَا بِالنَّو جِد وَإَّكُم وَمُحدثاتِ الأُمور فَإِنَّ كُل محُحدَثَةٍ بِذَا وَكُلَّ بِذاتٍ وَلالَ أَمَّ مَدْرَ उद्देश्य आल्ला के सतुष्ट कर अल्लाह तला के रजी करो ना आल्लाजे सतुष्ट हन कीजे असंतुष्ट हन या जा कह रजी और कहे नाराज या जानारक्त्य दिए ना বক্তব্য দিয়ে না আল্লাহ কি কাজে রাজি কি কাজে জানাইছেন কার মাধ্যমে রসুল সাল্লিয়ামের মাধ্যমে এবং রসুল সাল আলিহ্লাম ছিলেন আল্লাহ তাল্লাহ সর্বাধিক প্রিয় ব্যক্তি তিনি শুধু কোরআনের বাণীগুলো নিয়ে আসছেন এমন না এ কোরআনের বাণী অনুযায়ী আল্লাহ তাল সন্তুষ্টির কাজগুলো করে গেছেন আর অসন্তুষ্টির কাজগুলি থেকে বিরত থাকছেন আর রসুল সাল্লিয়াল্লাম থেকে এই সবকটা পরিপূর্ণভাবে গ্রহণ করছে সাহবা এখরাম রিজওয়ানুল্লাহি আলাহি আজমাইন এই জন্য আহ্ন জামাতের একেবারে সিদ্ধান্ত যে সাহাবাই কাম জামাতগত ভাবেয়ারে হক সত্যের মাপকাঠি আসলে সাহাবাইকরাম রিজানুল্লাহ আলহিম আজমাইন জমাতগত ভাবে তারা আমাদের জন্য কি হক হক সম্বোধন করে আল্লাহ বলছেন তোমরা যেভাবে ইমানেছ অন্য অন্যরা যদি সেভাবে ইমান আনে তাহলে তারা হেদায়াত পেয়ে গেল তাহলে সাহাবাই মত যদি মাপকাটি হতে পারেন তাহলে আমলের বিষয়গুলির ক্ষেত্রে মাপকাটি হতে পারবেন না হ্যাঁ অবশ্যই মাপকাঠি এমনিভাবে পুরানি কারিমের আরো আয়াত রসমের অসংখ্য হাদিস এই বিষয়টাকে কি করে প্রতিষ্ঠিত করে যে সাহাবাহিৎ কারাম মাপকাঠি হওয়ার অর্থ কি সাহাবাইকার মাপকাঠি হওয়ার একটা অর্থ এটাও যে জমাতগত অন্য আর কোন জমাত কি না মাপকাঠি না এটা এই জন্য বলতে হয়েছে যে এখন আমরা এই ফজিলতটাকে যদি কেহ অস্বীকার না করিয়াই এ কথা বলে যে বৎসরের আরো যে কয়টা রাত্র আছে সেই রাত্র সবে কদরের মত কি আছে ফজিলত আছে কদরের হজিলত অন্য অন্য রাত গুলির জন্য স্বীকার করে তাইলে কি অস্বীকার করা ছাড়া সরাসরি সবে কদরের হুজিলত অস্বীকার করা হলো না। তখন সবে কে গুরুত্ব দিবে কারণ অন্য রাত্রের মর্যাদা তো কি এমনি এখন যদি বলা হয় পাক সেই রাত্রে অন্যান্য যুক্তিযুক্ত হবে কথাটা বুঝতেছেন আর এই কথাটা বলা হলে যুক্তিযুক্ত হবে নাকি হ্যাঁ তাহলে সবে কদরের এই ফজিলত এর অর্থই কি অন্যান্য রাত্রগুলিরও এই ফজিলত আছে সাহাবাহিকেরা মেয়ারে হক হওয়ার অর্থ হইল যে সাহাবাহিক হক অন্য কে হক তাদের সাথে এইভাবে জমাগত ভাবে কি না মেয়ে আর হক না মানে বাহ্যিক মেসাল বোঝার জন্য সহজ যেটা একটা রশির বিশাল বড় বান্ডিল এই বান্ডিলটা আর রশিটাকে আপনি এক লাখ টুকরা করবেন আপনার করতে হবে কি করবেন মাপ হিসাবে আপনি গ্রহণ করবেন কোনটারে প্রথমটা না যদি এমন কিয় করা হয় যে দ্বিতীয়টা তো প্রথম সমান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 যদি কারোর মধ্যে প্রবণতা থাকে একটু ভাড়ানুর লক্ষতম টুকরা কত বড় হয়ে যাবে প্রথমটা সমান থাকবে না বিশাল বড় হয়ে যাবে আর যদি কারোর মধ্যে প্রবণতা থাকে কমানুর তাহলে লক্ষতম টুকরাটা কোথায় যাবে প্রথমটা শেষটার মধ্যে কোনো মিল থাকবে কিন্তু দেখতে বোঝা যাবে যে এটা যে প্রথমটার সাথে মিল নাই সাথে কি আছে মিল আছে যুক্তি তো কই প্রথম সাথে কি আছে মিল কিন্তু বাস্তবে কি বলবে মিল নেই সাহবাহিক রামের সাথে দিনই ক্ষেত্রে সাহবায়িকেরাম আমাদের মেয়ে আর এটা কোন ভাবে বারবারে নিজেদের আমলকে সাথে মাপা হবে না সাহাবিরের সাথে যারা অনুসরণ করছে তাদের যারা অনুসরণ করছে তাদের প্রত্যেক সাথে যারা অনুসরণ করছে বাহ্যিক ভাবে সর্বশ্রেষ্ঠা সঠিক হওয়ণের বেশি উপযোগী সর্বশ্রেষ্ঠ প্রথমটা সমান হওয়ার উপযোগী কোন তরিকাটা যে প্রথমটা দিয়ে সবগুলিরে মাপা না প্রতি শ্রেষ্ঠা দিয়ে এরপর একটা মাপা দুইটাই যে তরিকা নিজেদের আমলকে আমরা মিলাবো কার সাথে সাহাবাহিকেরামের সাথে কথাটা বুঝে আসছে পরিষ্কার হয়েছে এটা হইলো কি মেয়ারে অর্থ উন্নতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারছে কারা বললেন তাইলে সাহাবাইকার ততটুকু আমরা কি হব আল্লাহ তালা সন্তুষ্টির নিকটবর্তী হব তাই না বিষয়টা এটা তো আর সাহাবাই জমাতের সাথে আমাদের জমাতটার যতটুকু থাকবে ততটুকু আল্লাহ সন্তুষ্ট সাহবাই কারামের জমাতের সাথে বর্তমান আমাদের মুসলিম জামাত ইমানদারের জামাত দিনের জমাত যেই জমাতেই বলেন যতটুকু কি সম্পন্ন হবে মিল সম্পন্ন হবে ততটুকু কি হবে আল্লাহর সন্তুষ্টির নিকটবর্তী হবে ততটুকু বেশি হেদায়তের সাথে সে থাকবে আর সাহাবাই কারের জামাতের সাথে যে কোন জামাতের যতটুকু দূরত্ব বেশি হবে আল্লাহ সন্তুষ্টির থেকে সে ততটুকু বেশি কি থাকবে দূরে থাকবে বুঝেছে তাহলে এখন বর্তমানে আমাদের অবস্থাটাকে সাহাবাহী কারামের অবস্থার সাথে একটু আমরা মিলাই কার সাথে মিলাই সাহাবাই কারামের অবস্থার সাথে মিলাই আচ্ছা সারা দুনিয়ার জামাত বাদ দিয়ে আমরা এখানে ঠিক হবে ঠিক এমন কোন সাহাবিজরহীন পাওয়া যাবে না যিনি হাদে অংশগ্রহণ করেন নাই উজরহীন মানে তো তার কথা কি পুরুষ তাহাদি পাওয়া যাবে না যিনি কি করে নাই জেহাদে শরিক হয় নাই এটাও তো নিশ্চিত যতটুকু তারিখ আপনারা করছেন ততটুকু তারিখের আলোকে এই বিষয়টা নিশ্চিত না হ্যাঁ বলতে পারবেন যিনি যেহাদে শরিক হয়নি একটা দলিল দিয়ে কি করছেন প্রমাণিত করছেন সেই দলিলটা হলো এ আয়াতিল আল্লাহ দুইটা ভাগ করছেন কয়টা এবং দুটা ভাগের জন্য একটা কমন গুম আমি কি করছেন উল্লেখ করছেন যে দুটটা কি করা যায় পাওয়া যায় কি কোথায় আল্লাহ বলতে সবাই তো আল্লাহ রাস্তা আল্লাহ না এটাও দেখি আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় রাস্তা না খাস আল্লাহ রাস্তা রাস্তা সেটা কোনটা এরপরে কতাল কিতাল বেলা দিছে যে আল্লাহ রাস্তা খরচ করছে আর কিতাল করছে তিতাল কে ঢেমলা হয় আর খেতাল বলা হয় কাকে আর মক্কা বিজয়ের পরে যারা আল্লাহর পথে যুদ্ধ করছে আর সশস্ত্র মাল সম্পদ ব্যয় করছে আর সশস্ত্র যুদ্ধ করছে তারা দুই দল কিনা সমান না আগের বালাদের মর্যাদা পরের বালাদের তুলনায় অনেক এমন কে নাই যে আগেও মাল খরচ করে নাই পর জাহাদ করে নাই পর মাল খরচ করে নাই জাহাদ করে নাই এমন কি নাই তাহলে সব সাহবাহিকেরামে কি জান্নাতি সব সাহবাহিক জান্নাতি সব সাহাবাইকার কোন গুণের উপর এই ভিত্তিকের অপরে ঘোষণা দিলেন কোন গুনের দ্বারা দলিলটা নিছেন তাহলে আল্লাহর পথে সম্পদ দেয়কারী ছিলেন এবং কি ছিলেন তেতালকারী ছিলেন যোদ্ধা ছিলেন কি ছিলেন যোদ্ধা ছিলেন আগেই বলে আসতেন সাহাবাইকারের মর্যাদা জমাতগত ভাবে সব জমাতের চেয়ে কি আল্লাহ তাল কাছে বেশি আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সান্নিধ্য সবচেয়ে বেশি প্রাপ্ত তারা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য বান তারা না এটি এগুলি একেবারে স্বীকৃত বিষয় তাহলে এই জমাতের একটা ব্যাপক এবং সাধারণ গুণ হইলো যে তাদের দ্বারা কি পাওয়া গেছে ইনফাকার ইতাল পাওয়া গেছে তাহলে সাহাবাহিক একশো ভাগের একশো ভাগ কি ছিলেন মুজাহিদ ছিলেন কতজন ছিলেন কতজন মহাদেশ ছিলেন একশো ভাগের একশো বাঘ কতজন ছিলেন একশো ভাগের একশো বাঘ কতজন ফফতি ছিলেন একশো জনের একশো জন আব্দুল সাথে আরো কিছু আর এই সমস্ত নিয়োজিত ব্যক্তিদের সংখ্যা এর মধ্যে একটা ভারসাম্ম আছে না নাই বর্তমানে আমাদের জমাতে মধ্যে কি সেই শখ অনুযায়ী সেই ভারসাম্যতা অনুযায়ী এবং অন্যান্য এক হাজার মুজাহিদ হইয়া থাকেন তার মোকাবেলায় মুফতি আছেন একজন এক হাজার মুজাহিদ হইয়া থাকলে তার মোকাবেলায় মহাব্দ আছেন কয়জন একজন আবার শুধু মহাদ্দেশ আবু হরিসা সময় কি করা যাবে না পাওয়াই যাবে না শুধু মুফ আসছে কি নাই এমন কি করা যাবে না পাওয়াই যাবে না হ্যাঁ শুধু মুজাহিদ অনেক আছে না নাই বর্তমানে আমাদের জমাতে বর্তমানে আমাদের জমাতা সাহাবাহিক জমাতের সাথে মিলতে হইলে এই আমাদের জমাতের মধ্যে কোন ধরনের লোক প্রয়োজন মোজাহি প্রয়োজন না হ্যাঁ আমাদের মধ্যে কমতি কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ক্ষেত্রে বাড়ানো দরকার কোন ক্ষেত্রে দিনের তাকা যাকি দিনের তাকা যাকি সাহাবাই কারামের জমাতের সাথে আমাদের নিজেদেরকে মিলানো না তাই তো সেই জমাতের সাথে নিজেদেরকে মিলাইতে হইলে এখন কোন ধরনের সদস্য দরকার আর এখন কথাটা এক কেজি আটা তার মধ্যে লবণ লাগে কতদিন এক চিমটি লবণ লাগে এক চিমটি ধরি যতটুকু লাগে ততটুকু কি কি বললাম এক চিমটি বললাম বুঝাচ্ছি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 এখন আমাদের আটা আর লবণের সেই নিষবতা আছে এখন দেখা যাইতেছে লবণ এক কেজি আটা হইছে এক চিমটি লবণ কয় কেজি আটা হইছে এক চিমটি কেরাটা লবণ এক চিমটি লবণে কি পরিমান স্বাদ হইলো তো এখন আরো যদি লবণের চিমটি বাড়াইতে থাকি তাহলে স্বাদ থাকবে না আমরা করতেছিটা কি করতেছি এটা কি কি বস্তার পর কোনটা দরকার সাহাবিদের সাথে মিলতে হইলে এটা তো বললাম সাহাবাই কালামের জমাতের সাথে মিলতে হইলে সাহাবাই কালাম কি দিনটাকে সহি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 আমরা কি সেই সহিটা জমানা কার জমানা সিদ্দিক রাজি আল্লাহ জমানা সাবাইকার জমানো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 না করা আর না মানার মধ্যে কি হইলো একটু বেশ কম হইল বুঝেন নাই কথা একজনে করে না আরেকজনে কি মানে না অপরাধি যে মানে না একজনে মানে না ফরজা আরেকজনে ফরজের বিরোধিতা করে এই দুটা কি এক না বেশ কম আছে অপরাধ ডা বেশি যে মানে না সে যদি কি হয় আরো করার মুরতাদ না আরো মারাত্মক মুরতাদ না সন্দেহ আছে কথাটার মধ্যে একটা হয়েছে আমল না করা আর একটা হয়েছে ফরজ না মানা আর একটা হয়েছে বিরোধিতা করা এই তিন টার্মিত হয় সেটার দ্বারা কি হবে আরো বড় কাফের হয়ে যাবে না সাহবাইকাম রিজাল শুধু যারা মানে নাই তাদের বিরুদ্ধে তাদের এই কোরআনে কারিমী কি কোরআানে ঠিক আছে অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি কি হয়ে যায় মুরতাব হয়ে যায় তাহলে আল্লাহ এমন এক জাতি নিয়ে আসবেন যারা আল্লাহ ভালোবাসবে তাদেরকে ভালোবাসবে তারা মুমেনদের জন্য দয়াবান হবে কাফেরদের জন্য কি হবে কঠোর হবে তারা আল্লাহ কি করবে জেহাদ করবে কোন কি করবে না তাহলে হয়ে গেলে তার চিকিৎসা হিসেবে পুরাণে কারিমে কি ব্যবস্থা ব্যবস্থাপত্র দিছে কি করণীয় কি করণীয় জেহাদ করণীয় এখন জেহাদ যে করবে সেই মহব্বতের প্রকাশ ঘটাইলো সেই কি প্রকাশ ঘটাইলো সেই সত্যিকার সাহবাইকার গুণ এটা ছিল যে মোমেনদের জন্য দয়াবান আর কাফেরদের জন্য কি কঠোর না মোমেন আর কাফের সবার জন্য সমান না মুমেনের শত্রু কাফের বন্ধু কোনটা কঠিনের জমাতে গুণ ছিল মুসলমানদের মধ্যে পরস্পরে কি বিনয়ী দয়াবান কিন্তু কাফেরদের ক্ষেত্রে তারা কি এখানে বলা হয়েছে এমন হবে যে একটা দেহ কি একটা দেহ মুমেনরা পরস্পরে মোহব্বত মিল ভালোবাসা এই সমস্ত ক্ষেত্রে একটা দেহের মত দেহের কোন জায়গার মধ্যে যদি আঘাত লাগে তাহলে আঘাত তোর চিন্তা তোর আমার এখন হাটু ধরে গেছে কষ্ট লাগতেছে আমি ডাক্তারখানা হাসপাতালে যাইতে পারবো না হাঁটতে পারবো না এখন হাত তুই গেলে যা আমি কি করতে পারবো না যাইতে পারবো না হাটুয়ে কথা বলবে চোখে তোর বলবে চোখে কেন না হাতে গিয়ে অনু নয় বিনয় কর তুই তুই আমার চল কোথায় যাই হাসপাতাল যাই চল কোথায় যাই হাতে গিয়া গিয়া দাওয়াত দিতে বিভিন্ন বিভিন্নখানে আক্রমণ চলতেছে না চলতেছে না সেটার কারণে আমরা কোন ব্যথা পাই হ্যাঁ আমাদের মধ্যে ওই ধরনের কোন চলা নড়াচড়া সৃষ্টি হয় আর হয় নাকি বোঝানোর পরেও কি হয় তাহলে আমরা কি ইমানদার রয়ে গেছি ইমানের রক্ত আমাদের রোগরের সাহেব প্রবাহিত আছে আর আছে নাকি আরে ইমানের রক্ত যদি রোগের সাই প্রবাহিত থাকতো হাতের সাথে সংযুক্ত রোগ যদি আমার শরীরে থাকতো তো শরীরটা চলতো না তো এখন ইমানদারদের উপর আক্রমণ হইতেছে এখন এর জন্য আমার শরীরের অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলি অর্থাৎ আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে কোনো লড়াঝড়া করতেছি না হাতের মধ্যে আঘাত লাগছে এখন অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ কি কাজ বলেন ডাক্তারের কাছে নিয়ে না তার ব্যবস্থা করা না অন্যান্য কাজের মধ্যে লেগে থাকা যদি অন্য কাজের মধ্যে থাকে অংশ সেটা হইলো কাফের আক্রমণ করছে তাদের উপর আক্রমণ করে নাই কাের আক্রমণ করছে এই কারণে যে তারা ইমানদার এই জন্য কাফের আক্রমণ করছে কি তারা বদামল দেখ মুসলমান আমার ঠিক মতো করস নাকি এই আমরা আক্রমণ করবো আক্রমণ করছে জন্য তাদের ইমানের কারণে ইমানের কারণে না আচ্ছা সেই ইমানদারদের সাথে যদি আমাদের ওই ধরনের রক্তের সম্পর্ক থাকতো তাইলে আমাদেরকে কেউ কিছু বলতে হইতো না স্বয়ংক্রিয় তাদের উদ্ধারের জন্য আমরা ঝাঁপায় পড়তাম তার করনীয়স্তিনিস যখন নাকি দুর্বল নারী শিশু তারা থাকে তাদের জন্য তোমরা কেন ইতাল করতেছ না এই অসহায় লোকদেরকে তাদের নির্যাতন থেকে রক্ষার জন্য কি করার নির্দেশ আল্লাহ তারা দিচ্ছেন কি করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ কি বলছেন যে কেন কি করতেসোনা পিতাল করতেছোনা না বলছেন কেন হ্যা করতেছ না কেন দাম দিতে কেন তোমরা ঘুমাইতেছ না কেন মুক্তি হয়ে যাচ্ছ না কি বলছেন আল্লাহ তারা কেন পিতাল করতেছ না তাহলে অসহায়দেরকে উদ্ধারের জন্য করণীয় কাজ আল্লাপা কিনি ধারণ করে দিছেন কিনির ধারণ করে দিছেন এখন পৃথিবীতে এই ধরনের অসহায় আছে না নাই মক্কার কাফেররা আটকাইছে গুজব রে যে ওসমানকে কি করে দেওয়া হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে কি গুজব রে হত্যা দেওয়া তারা কি আমরা উসমানের হত্যার বদলা নিব যদি প্রয়োজন পড়ে আমরা সবাই কি করবো জান দিন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 কি জিন্দা হয়ে দেখব নিহত হয়ে গেলে তো হয়ে গেছে আর নিহত না হইলে তো হয়ই নাই তো এই চোদ্দশো মানুষ যান দেবনের প্রস্তুতি নেওয়ার কি দরকার হ্যাঁ একজনের বদলা নিতে গিয়ে চোদ্দশ এবং করে তো সালামের অন্য কাজগুলি কে করবে আর সেই সময় রসুল এবং আছে নাকি এই লোকগুলি চলে গেলে কে হাদিস চর্চা করবে কে দাওয়াতের কাজ করবে কে মানুষদেরকে তালিম দিবে কে জনগণের ওয়াজ করবে বলেন ওই জায়গাগুলি খালি হয়ে যাবে না আরে খালি যাবে না আর এরা যদি বাঁচা থাকে তাহলে তাইলে এই কাজের সুযোগ আর রইল তাহলে সেই সব সুযোগ বন্ধ করে দিয়া এখানে যেহাদ করতে করতে একটা মানুষের জন্য শহীদ হয়ে যাওয়া এরকম যুক্তিতে ধরে আর ধরে নাকি আমরা যেই ধরনের যুক্তি খাড়া করি ওই যুক্তি অনুযায়ী এই সিদ্ধান্তটা কি হয় ভুল হয় আমরা যে ক্ষেত্রে যেই যেই ধরনের যুক্তি যেই যে ধরনের প্রশ্ন যে যেই ধরনের কি করি আপত্তি উত্থাপন করি সেইগুলির আলোকে কিনা। কেইসে আমাদের অযৌক্তিক যেই ইসলামের কারণে রসুলের কাজ অযৌক্তিক হয়ে যায় এটা কি ঠিক ইসলাম না ভুল ইসলাম বুঝেন না কথা আমরা যেমন বুঝছি ইসলামদারে এই বুঝ অনুযায়ী রসুলের কাজটা কে যায় অযুক্তি হয়ে যায় তো ইসলামের এমন বুঝ যে বুঝের কারণে রসুলের কাজ সাহাবিদের কাজ অযৌক্তিক হয়ে যায় এই বুঝটা কি ঠিক না ভুল না ভুল লাগে আমাদের না ইয়া কাজটা ভুল তাদের তাহলে যেহাদ করতে গেলে মাদ্রাসা নষ্ট হয়ে যাইবা খানখা নষ্ট হয়ে যাবো গা দাওয়াত নষ্ট হয়ে যাই বিরিয়ানি নষ্ট হয়ে যাইবা এই সমস্ত কথা বইলা যেহাদের থেকে কি থাকা দূরে থাকা এটা কি ঠিক কথা না ভুল কথা এই যেহাদের থেকে আছে আরে নাকি যে আমার মনে চাই। যে একটা যুদ্ধ থেকে আমি কি করবো না ফিরে থাকবো না একটা যুদ্ধ থেকে কি করবো না ফিরে থাকবো না সবগুলিতে আমার যাইতে মনে চায় কিন্তু যাই না আমার জানো দিদি একটু আমাদের কেন কারণ আমি গেলে সবাই যাইতে চাইবি আর সবাই মতো না টাকা পয়সা অস্ত্র শস্ত্র না থাকার কারণে কি করতারতো না যাইতে পারতো না কারণ যুদ্ধের মধ্যে অস্ত্র ছাড়া গিয়ে কি লাভ লাভ আছে কোনো যাইতে পারবো না এরপরে খাবার দাবারের ব্যবস্থা আছে না তো নিয়ে অন্য হবে কষ্ট কিন্তু আমি চলে গেলে এরা মদিনাই এদের মনটা আর মানাইতে পারবে না তারা তিনি বলতেছেন যে কোন যুদ্ধ এর থেকে আমি অভিযান থেকে আমি কি থাকলাম নইলে বিরত থাকলাম না তাহলে যুদ্ধের কোন অভিযানের হওয়া এটা নবী এত বড় মর্যাদেশীল হওয়ার পর তার সানের খেলা তার মর্যাদার খেলা মর্যাদার চেয়ে বেশি আর যুদ্ধে গেলে বড় জোর কি হওয়া যাইব শহীদ হওয়া যাবে কি হওয়া যাবে শহীদ হওয়া যাবে সুতরাং যুদ্ধে গিয়ে আর আমি কি করব এই কথা বল যুদ্ধ যাওয়ার থেকে বিরত রয়েছেন আর রয়েছে নাকি বুঝছেন কথা তাহলে দেখেন যে ওনারা সব কাজের আগে যুদ্ধের কারণে প্রাধান্য দিছেন এখন এটাকে আঞ্জাম দিতে গিয়ে যদি অন্য গুলো হয় বাধা প্রাপ্ত হয় বন্ধ হয় সেটার জন্য কোন কি করে নাই চিন্তা করে নাই কোন পর চোদ্দশো সাহবাহিকার মধ্যে মৃত্যুর উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিনা আচ্ছা মৃত্যুর উপর যে প্রতি না কেন কোন ভিন্ন রাষ্ট্র আছে পাশের কোন রাষ্ট্র আছে যে তারা সহায়তা করবে তাহলে রাষ্ট্র হওয়া জরুরি রাষ্ট্র যদি জরুরি তো তাহলে এখানে তাদের যুদ্ধের ঘোষণা দেওয়া বলিত এই কথা তা বলে নাই যে আমরা মদিনায় যায় আগামী বছর বোঝায় দিব তোমাদেরকে মজারা এ কথা বলছে না এখনই যুদ্ধের প্রস্তুতি নিছে। অত এখন খুব কি তারা শক্তিশালী অবস্থায় ছিল এটা ছিল ঘটনা ষষ্ঠ হিজড়ির কত হিজড়ির আরন করিয়া মানে সরাসরি মোকাবেলা করারও মুসলমানদের কি হয় নাই সুযোগ সেই পরিমাণ তাদের কি হয় নাই মানে শক্তি তাদের ছিল না বুঝাচ্ছি সেই লোকগুলো এক বছর পরে ছিল তারা পরীক্ষা গ্রহণ করে নিজেদেরকে জানবা চাইছে সেই লোকগুলি যখন কাফেরদের বাড়িতে চলে আসছে তখন তাদের বিপদা ছোট হয়েছে না বড় হয়েছে সেই অবস্থায় যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা এটা আরো বেশি ঝুঁকি পড়লো না আর বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ভুলছে না আল্লাপাক সন্তুষ্টি প্রকাশ করছেন কি প্রকাশ করছেন আল্লাহ পাক বলছেন যে তোমাদের এই কাজে আমি কি হয়েছি সন্তুষ্ট হয়েছি তাহলে সিদ্ধান্তটা কি ছিল ঠিক ছিল আক্রমণ আছে আরে আছে আর আছে নাকি থাইকা থাকলে সাহাবাহিক এই আমলে রসল সাহের এই কি বলে যে আমাদের জন্য যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া এটা ভুল না ঠিক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 যখন পরিস্থিতি নিয়েছেন এখন কি একটা মুসলমান আটকে দিছে না শত শত মুসলমান মারতেছে মেরে দিছে কি হল কি করিল তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কি ভুলনা ঠিক সাহাবাইমের জমানায় আসেন একদম লুকে কি করছে একদম লুকে কি করছে জাকাতরে কি করছে অস্বীকার মানে কি জাকাত না মানে না কিন্তু জাকাতের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াইছে জাকাত দিলে দিতে দিবে না এমন করছে হ্যাঁ এমন করছে নাকি নিজে জাকাতের ফরচ কি করে না মানে না তো ও আবু ওখানে সিদ্দিকরা যে তাদের বিরুদ্ধে আমি কি করবো যুদ্ধ করব।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 ইমানদার হইতে গেলে কি করতে হইব পুরা মানতে হবে আর বেয়মান হইতে গেলে পুরো এইবার স্বীকার করতে হইবা না একটা স্বীকার করলে বেমানিয়া যাবে কোন একটা সিদ্ একটা সিদ্ধ্র হইলে পেরে যাবে গেলে একটা সিদ্ধ হইলে একটু করবো দুইটা সিদ্ধ হইলে আরেকটু নিচে নামব। তিনটা সিদ্ধ হইলে আরেকটা নিচে নামবে এমন হবে না যুক্তি কি কয় এক সিদ্ধ হইলে একটু নিচে নামা দরকার দুই সিদ্ধ হইলে আর একটু নিচে নামা দরকার কিন্তু এই যুক্তি এখানে খাটবে বাস্তবতা কি ঠিক ইমান আর কুবুরের সম্পূর্ণটা মানে শুধু একটারে কি করছে অমান্য করছে কে হয়ে গেছে কাফের এখন যদি কেউ সরিয়তের একটা বিধানের বিরোধিতা করে সে কি হবে সে কি হবে কাফের। মোরতাত সে কি হবে আচ্ছা শরীয়তের কোন বিধানের বিরোধিতা বর্তমান যুগে আছে আমাদের দেশে আছে আর আছে নাকি কালিমা পড়ে নামাজ পড়ে রোজা করে কিন্তু শরীয়তের কোন একটা অকাট্য বিধানের বিরোধিতা করে এমন লোক আছে তাই মোরতাদ হয়েছে না হয় নাই এই ধরনের মূর্তাব বের ব্যাপারে শরীয়তের হুকুম কি কি করা জেহাদ করা কোন তিরস তিরস ভয় না করা আর এদের বিরুদ্ধে যারা জেহাদ করবে এরাই মহাব্বতের পরিচয় দিল তারাই দিল মহাব্বতের পরিচয় দিল এই ধরনের লোকদের ব্যাপারে সাহাবাহিকেরাম কি সিদ্ধান্ত নিয়েছেন সম্মিলিত ভাবে সব স্বাভাবিকেরাম পরবর্তীতে এই কথার উপর একমত না যে তাদের বিরুদ্ধে কি করবো আমরা জেহাদি করব। সাহাবাইকেরামের হয়েছে সাহাবাইরমের অকমত হয়েছে যে বিষয়টার উপর যে সিদ্ধান্ত মূর্তা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয় না তাদের যা যে এলাকায় মূর্তা ধরে গেছে গা সে এলাকায় মাদ্রাসা কায়েম করে দিছে যে তারা না বুঝলে কিভাবে তাদের সন্তানরা বুঝবে তাদেরকে বুধে আইনা ফেলতে পারলে আর কেতাল করে লাভ কি এই জন্য তবলিগের জমাত সেখানে পাঠা দাও একদল জমাত পাঠায় দাও আকাবে সাহা মেরে সাহা নবনের যারা বুঝায় তোদেরকে পথে নিয়ে আসবে অথবা একদম ভালো যে দিয়া তাদেরকে কি করবে একেবারে তাদের দিল ঘুরাইয়া দিবে তাদের ফয়েস দিয়া আলোকিত করে ফেলবে তাদের দিল এমন লোক পাঠাই তাদের দেশে সাবাইকার দিলের মধ্যে নূর আছিল না ছিল না তাহলে ওই নুরানি দিলওয়ালা লোকপাটাও তাদের দিলের নূর দিয়া ওই সমস্ত অন্ধকার গুলি রেখে করে ফেলবে নুরানি করে ফেলবে এমন করছে হ্যাঁ আর এমনটা করছে কি করছে কেতাল করছে তাহলে সিদ্ধান্তটা ঠিক ছিল না বলছিল তাহলে ঠিক থেকে থাকলে এই ধরনের ক্ষেত্রে আমাদের জন্য করণীয়টা কি আমাদের জন্য করণীয়টা কি তাল করা আমাদের জন্য হবে কার সাথে তুলনা করে না অন্য কোন জমাতের সাথে না জিগাই মজে সাথে তার আমল মিলল না কে না সাহবাহিক রামের সাথে আমল মিলল নাকি এর লেগে কারণে আমার ধরা পড়তে হবে কোনটার কারণে আমি সাহবাই মিল মত করছি আর বাস্তবে মিল মত তাকে কাজ হবে না হবে না আর হবে না হবে না গ্যারান্টি কে দিয়ে দিছি আল্লাহ তালা দিয়ে দিছে যে তাদের মতো যদি তোমার কাজ হয় তাহলে তুমি কি পাওয়া গেলা হ্যাঁ পায় গেলা। যেভাবে সেভাবে তুমি তাহলে সাহাবায়াম মর্যাদার দিক দিয়ে তারা সবার চেকি ছিলেন কোনটা নাই এখন যেহাদের আমলটাই নেই কিছু মানুষ মূর্ত হয়ে গেছে না হয় নাই আরে হয়ে গেছে না হয় আচ্ছা এখন সমাজের মধ্যে এটা সরায়া সেটাই আছে না নাই আছে না নাই আল্লাহ দিন পরাজিত না বিজয়ী আরে দিন কি বর্তমানে আমলের ক্ষেত্রে পরাজিত না বিজয়ী পরাজিত না দিনকে বিজয়ী করা ফিতনা কে দূর করা এটা অম্মতের উপর ফরজ না ফরচ তো এই ফরজা আদায় করবে কিভাবে মাদ্দার সাহি পইরা আমরা দাবি করি আমরা রসুলের কি গোয়ারিস গোয়ারিস দাবি করি না সত্য দিন দিয়া যেন সব দিনের উপর এদিকে কি করে দেয় বিজয়ী করে দেয় কিসের জন্য পাঠাইছেন সব দিনের উপর কি করার জন্য বিজয়ী করার জন্য না শুধু দিন পালন করার জন্য নিজে নিজে নিজে নিজে পালন করার জন্য যথেষ্ট আমরাই যথেষ্ট আমার মানুষ বানাবেন কেন আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা কি করো না জানো না তাইলে মানুষ বানিয়েছেন কেন শুধু এই সুবিধাজনক ব্যক্তিগত এবাদত করার জন্য রসুল পাঠাইছে কি করার জন্য দিনটাকে এই বৈরী পরিবেশের মধ্যে বিজয়ী করার জন্য দিনটা কি করার জন্য আর বিজয়ী করতে হইলে কিছু ঘাত প্রতিঘাত আসবে না বাধা বিঘ্নতা আসবে না এই বাধা বিঘ্নতা গুলি ডিঙ্গে দিনটা রে কি করতে হবে বিজয়ী করতে হবে তাহলে রসুল পাঠাইছে দিন কি করার জন্য বিজয়ী করার জন্য আমরা কি না বেরসুল বেলা নিজেদের দাবি করি না তাহলে আমাদেরও কাজ কি করা আরে দিন কি করা শুধু বিজয়ী হবে কিভাবে দিন বিজয়ী হবে কিভাবে কিভাবে কোরআনে কারিমী আল্লাহ বলছেন তো কিলু হোম হাত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 কি করলে আল্লাহ বলে দিছে যে কিতাল করলে দিন কি হবে প্রতিষ্ঠিত হবে বদিনী কি হবে দূর হবে এই কথাটা কার আল্লাহ আচ্ছা কিতালটা সহজ না কঠিন কিতাল ফরজ করা হয়েছে দেখি কষ্টের দেখি কষ্টের সহজ ঠিক আছে কিন্তু কষ্ট আছে তো এই ধরনের কষ্ট নাই আর আল্লাহ তো যাহুকুন দিয়েছে সবগুলি সহজ কিন্তু কিছু দিয়েছে কষ্ট আর কিছু দুইজনের দেখি নাই কষ্ট নাই কি কষ্ট নাই এমন আমল না কষ্ট আছে আচ্ছা কষ্টের আমলের হুকুম আল্লাপাক দিস আল্লাপাক কি দয়াবান না দয়াবান বান না দয়া দয়াবানে কি কেউ কষ্ট দেয় আল্লাহ হুকুম দিলো কষ্টের হুকুম দিলো এবার যাবেন আর বিপরীত নাকি গ্রাম দেশে একটা করে লাভে লুহার বুজা বয় বিনা লাবে তুলার বোঝাও কি করে না না এখন যদি আপনাকে বলা হয় যে এখান থেকে এক মনের একটা বোঝা আপনি ওই পাঁচ কিলোমিটার দূরে মাথায় আরেকজন দিব আরেকজন আরেকজন দিব এমন করব না হ্যাঁ আর যদি এর ভিতরে একটা গোপন রহস্য এটা থাকে যে এই এক মনের বোঝারা ওখানে পৌঁছাইতে পারলেই এক কোটি টাকা নকর আমার জিনিসটা কি সহজ হয়ে গেছে কেতালটা কর হন কিন্তু এর মর্যাদা ফজিলত এত বেশি এটার কারণে এটাই কি দয়ার বিষয় হয়ে গেছে এটাই রহমত হয়ে গেছে জন্য কি রহমত এটা কষ্ট যদিও বাদ কষ্ট কিন্তু নির্দেশ দেয় নাকি মর্যাদার কারণে কষ্টের হওয়ার পরে এটা রহমত হয়ে গেছে কি হয়ে গেছে এইটা আল্লাহর রহমতের প্রকাশ পিতালের যে হুকুম দিছে রে কিসের প্রকাশ রহমতের প্রকাশ না দয়ার বিঘুরী দিছে আমি যদি এখানে বলতে চাইছিলাম যে আসলে তো মোটামুটি অর্জন হয় তাইলে কষ্ট করা এদের কোন যুক্তি আছে এক টাকা আপনি এদের বোঝা নেওয়া ছাড়াই পাইবেন এখন নিয়ে কোনো দরকার আছে আর এখন নেওয়ানোর কোনো দরকার আছে তাইলে এই ফলটা এটা যদি নেওয়া ছাড়াই পাওয়া যায় তো তাইলে নেওয়ার নির্দেশ দেওয়াটা এটা কি অযৌক্তিক না আরে এই ফলটা পাওয়া যায় কি ছাড়া এই বোঝা কষ্টটা ছাড়া হয় এখন যদি কষ্টটা ছাড়া এই ফল পাওয়া যায় তাইলে কষ্টের নির্দেশ দেওয়া এটা কি তার প্রতি দয়া দেখানো দয়া দেখানো হইল এটা এটা কঠিন দার নির্দেশ দেওয়ার অর্থই হলো যে এ ফলটা অন্য ভাবে কি করবেনা অর্জন হবে না বুঝেছি কথা কেন হবে না কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়ে রাখছেন ওলা ইয়া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 কেউ যদি আপনার টাকার বান্ডিল আপনার স্বর্ণ অলংকার আপনার কোন একটা সম্পদ নেওয়া যাইতে চায় অস্ত্র সহায় আপনি নিজের এটা রক্ষা করতে হইলে কেন রক্ষা করতে হইব অস্ত্র সহ অস্ত্র ছাড়া অস্ত্র সহ আপনার সাথে চিরদিন কি করতে থাকবে অভিযান চালা যাবে যদি তাদের ক্ষমতা কি করে কুলায় এই জন্য তাদের ক্ষমতা রুমাল লইয়া ফুল লইয়া হ্যাঁ কাজই গো তোমার কি করতে হবে অস্ত্র অস্ত্র নিয়ে যেতে হবে আচ্ছা এই বিষয়টা বুঝলেন তো কাফের যারা ইমানদার তারা যুদ্ধ করে কি আল্লাহর পথে যারা কাফের তারা যুদ্ধ করে কি এর পথে তাগতের পথে তার পথে তাগতের পথে আচ্ছা এখন ইমান দাদারাও যুদ্ধ করতেছে কাফেরাও যুদ্ধ করতেছে এই অবস্থাটা দুনিয়াতে আছে না নাই তাহলে ইমান দারা কার পক্ষে যুদ্ধ করতেছে কাফাররা কার পক্ষে যুদ্ধ করতেছে তাগতের পক্ষে যুদ্ধ করতেছে না ইমান দার কাফের দুটাই তাগতের পক্ষে যুদ্ধ করতেছে না ইমান দার কাফের দুটাই আল্লাহর পক্ষে যুদ্ধ করতেছে বুঝে তেমন तर बिधिता से, से? हक ना हक अरे हक ना हक हमारे देशर जिसम मोर्तदरा शासक राष्ट्रा তারা ঘোষণা দেয় নাই যে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসের কি বিরোধী এই স্পষ্ট ঘোষণা দেয় নাই আর দিচ্ছে কিনা তাইলে তারা কাদের পক্ষ অবলম্বন করছে কাদের পক্ষ। অবলম্বন করছে যারা কাফের তারা একে অপরের কি বন্ধু ওরা মুসলমান মুজাহিদদের বিরুদ্ধে কাফেরদের সাথে মিল্লা কাফেরদের বন্ধু হয়েছে না হয় নাই আর বন্ধুত্ব তো হয়েছে অন্তরের বিষয় এখন তাদের সাথে যদি না ভাবে না। এটা খাঁটি বন্ধু না একটা দিলি দিলি ক্রিট আছে আবার সে যখন কোন বিপদে করে বিপদের সময় তারা গিয়ে রক্ষা করে তার পক্ষে সাহায্য করে সে বড় বন্ধু কোনদা সে বড় বন্ধু না এরা আন্তর্জাতিকভাবে আমেরিকা রাশিয়া বা না এই সমস্ত না করতেছে না এটা বন্ধুত্বর চেয়ে আরো বেশি গভীর বন্ধুত্ব হইল না তাদের সাথে একেবারে প্রমাণ সহ বন্ধুত্ব হইল না কাফের প্রমাণ সহ বন্ধু যে হবে সে কি মুসলমান না কাফের যদি কাফের হয় তো বিরোধিতা করলে কি হবে বড় কাফের হয় তোমাদের মধ্যে যারা কাফেরদেরকে বন্ধু বানাইবে তারা কাদের মধ্যে মুসলমানের ওয়ারেস হবে না মুসলমান সে কি করবে না এবং কোনো মুসলমানও তার কি হবে না ওয়ারিস হবে এমন ভাবে সে কাপের হয়ে গেছে এটা কই মুরতাৎকাফের কি কাফের আর সাহাবাহিকারাম আবোকার রোজের লতন যুগে কোন কাফের বিরুদ্ধে যুদ্ধ করছে কোন কা ফেরে মূর্তা ফের কোন তৎকা ফেরে আবহাওয়ার সময়টা কি সর্বোৎকৃষ্ট জমানা না সর্বোৎকৃষ্ট জমানার কারটা কি সর্বোৎকৃষ্ট হবে না অনুন্নত হবে তাহলে মূর্তা ফের বিরুদ্ধে যুদ্ধটা বড় উৎকৃষ্ট যুদ্ধ না মূল কাফের বিরুদ্ধে যুদ্ধটা বড় উৎকৃষ্ট যুদ্ধ একেবারে শুরু যুগে কোন কাকারের বিরুদ্ধে যুদ্ধ করছে মূর্ত কাপের বিরুদ্ধে কোন কাকারের বিরুদ্ধে কি মিনি পুরো দিন ফেরা দিছিল না দিনের একটা অংশ মানে নাই একটা অংশ সেই ধরনের লোক দুনিয়াতে এখন আছে না নাই আমাদের দেশে আছে না নাই আচ্ছা আমাদের দেশে যদি থাকে। তাহলে আমাদের দেশে এই সমস্ত বিরুদ্ধে মুরতাদামের আমলের সাথে নিজেদের আমলকে মিলাইতে হইলে জেহাদ ফরজ না ফরজ না আরে ফরজ না ফরজ না কোরানে কারিমে কৈতেছে মুরতাদ এর দেখা দিলে চিকিৎসা হিসেবে তোমরা কি করো জেহাদ করো নির্দেশ দিন প্রতিষ্ঠার জন্য বদিনী দূর করার জন্য কি করো পিতাল করো বর্তমানে দিন প্রতিষ্ঠিত না পরাজিত বদিনী এটা কি দূর হয়ে আছে না বদিনা হয় সাহবাহ কি করতেন কি করতেন তিতাল করতেন কোরআনে কারিমা আল্লাহ বলছেন যদি সিতাল না থাকে তাহলে অন্য যত নেখামল আছে সবগুলি কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না রাখতেন কি ব্যবস্থা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 প্রতিহত ব্যবস্থা না না থাকলে এটি অনাবাদা যায় তাহলে ওখানে অবশ্যই কি ছিল না প্রতিহত ব্যবস্থা ছিল না এই কারণে কি করছে অনাবাদছে বুঝাচ্ছে কথা একটা মা লাশ করে দিয়েছে একটা ক সে চোখে দেখে না এর লেগে এটা মরা কয় কানে শোনে না এই জন্য এটা মরা আরেকজনে কয় তার ভিতরে যে আত্মা নাই এইজন্য এটা কি মরা এই তিনজনের কারণ ঠিক না আরে চোখেও তো দেখে না এই কথা কি ঠিক কিন্তু চোখে দেখে না দেখে তারা মৃত ঘোষণা করা হয়েছে কানে শোনে না দেখে ঘোষণা করা হয়েছে আরে মৃত হইলে তো সোখে দেখবো না কানে শুনে এটা ঠিক আছে কিন্তু আসলে সে মৃত কি এর কারণে ঠিক ওই সমস্ত এলাকার মধ্যে সবই নষ্ট হয়েছে দাওয়াতো নষ্ট হয়েছে জারই নষ্ট হয়েছে মাদ্রাসা নষ্ট হয়েছে কিন্তু এগুলি নষ্ট হওয়ানোর মূল কারণটা কি প্রতিহত না যায় তাহলে যারা প্রতিহত ব্যবস্থা দ্বারা রক্ষা করলো তাহলে তারা সবকিছুর হেফাজত করলো না তাহলে সবকিছুর সব তারা পাবে না পাবে না সব কিছুর কি তারা পাবে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 আল্লাহর হুকুম নাম কি কোথায় আসছে কি আখ্যায়িত করছেন বলি রুহিন রুহ হলো আমার রবের কি বিষয় আমার ঘটিত বিষয় নির্দেশ গঠিত বিষয় রুহ নাকি আত্মা কি আল্লাহর হুকুম আচ্ছা কি আমার জীবনের করতে পারি তাহলে আমার এই সেকেন্ড এটা জিন্দা নামুরদা আর যদি আল্লাহর হুকুমটা এই সেকেন্ডের মধ্যে আমি ফিট করতে না পারি তাহলে আমার এই সেকেন্ডটা জিন্দা নামুরদা আরে জিন্দা না মুর্দা কথাটা বুঝতেছেন আমার একটা টাকা এই ব্যাপারে আল্লাহ হুকুম আছে না একটু ব্রেন আল্লাপ দিছে এটার ব্যাপারে আল্লাহর কোন নির্দেশ আছে না নাই যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী এটা খাটাই তাহলে এটা জিন্দা না মুর্দা আর যদি নির্দেশের বাইরে খাটাই এটা জিন্দা না মুর্দা মুরদা তাহলে দেখেন বর্তমানে যান ব্যয় হয় তাহলে এটা জিন্দা হইল না হইলো আর যেটা হুকুম এটা ছাড়া অন্য যত বড় কাজ আমি করি আমার জীবনটা জিন্দা হইলো নামুরদা হইলো ছেন কথা আমাদের এই সময়টাকে কি কি আমরা জিন্দা বানাবো না মুর্দা বানাবো জিন্দা বানানোর সুরত কি এবার বলেন কি সুরত কোথায় যাওয়া আচ্ছা কিতাল করা তো বাকি এত নিশ্চিত হইলো আমাদের এই জীবনের সেকেন্ডগুলি গুলি চিন্তা করুন এর সুরত এলো কি করা কি করা কিতালে যদি সময়টা কাটে তাহলে জিন্দা থাকলো কিতালে না কাটলে সময়টা কি হয়ে গেল গা হয়ে গেল এখন কিতাল ছাড়া যত বড় নেই আমি হই সেটা কি আমার জিন্দা মারলাম না আমি জিন্দা করলাম কি করলাম শহীদ দিন আপনাদেরকে কি করে দেওয়া দিয়ে দেওয়া কি দিয়ে দেওয়া শহীদ দিন দিয়া দেওয়া এটা আমাত না শহীদ একটা আমানত ছিল শহীদিন নিজে বুঝলে তো তারপরে আপনি আমান করবেন এরা যদি হক হয়ে থাকে হাতিস ভাসে যে কিতালকারী জামাত কি আমার পর্যন্ত কিসের উপর থাকবে হকের উপর থাকবে দিনের জন্য যারা তিতাল করবে এই তিতালকারী জমাটা পর্যন্ত কিসের উপর থাকবে হকের উপর থাকবে তাইলে যারা কিতাল করতেছে দিনের জন্য তারা আছে হকের উপর আছে আমাদের হকের জামাতে সাথে কে মিলে যায় যায় মিলে যায় তার একটা সেকেন্ড যদি তিতালের পথে কাটে তাহলে সঠিক পথে কাটলো না ভুল পথে কাটলো আচ্ছা এক সেকেন্ড সঠিক পথে থাকা আর ভুল পথে একশো বছর হাঁটা কুমদার দাম বেশি না পথে কোটি বছর যখন এটা কিতাল কে হয়ে গেছে খরচ হয়ে আছে এখন ফরজ হয়ে আছে না ফরজ হয়ে আছে সবার উপরই ফরজ হয়ে আছে কিছু মানুষের দ্বারা জিনিসটা আদায় হয়ে যাইতো তাইলে অন্যদের জন্য এটা ফরচে কে যতক্ষণ দিন বিজয়ী হয় নাই কাফের কি হয় নাই পরাজিত হয় নাই ততক্ষণ পর্যন্ত সবার উপর কি রয়ে গেছে পর আইন রয়ে গেছে নামাজ রোজা যেমন ফরজ পিত ফরজ বরং ক্ষেত্র বিশেষে কথাটা আপনাদের জন্য আপনারা বললেন যে আমার কোন দিকে টানতেছে সময় রসুসাম শুনছে যে মদ্দিনার উপর হিরাকলা বাদশাহ করে দিবে আক্রমণ করে দিবে আক্রমণ করে দিছিল না দিবে আর দিছিল না দিবে সে অবস্থায় রসুল কি করছে তিরিশ হাজার আচ্ছা বের হয়ে যাওয়ার পরে তারপরে তিনজন সাহাবিকা গেছিল কয়জন রয়ে গেছিল হিলাল উমাইয়া মোরনি রবি এই যে তারা এটা কোন বড় জিনিস কিন্তু এরপরে কোরআনে কারিমে এদের আল বিষয়টাকে বারবার কি করা হয়েছে আলোচনা করা হয়েছে এবং তাদের এই থাইকা যাওয়াটাতে কি বলা হয়েছে কি বলা হয়েছে তারা কি খারাপ কাজ ইয়া সিনেমা দেখছিল হ্যাঁ টিভি দেখছিল সইয়া বলা হলো কেন জাম্বুন বলা হলো কেনা বুঝছেন সইয়া বলা কেন জাম্বুন বলা হয়েছে কেনা না যাওয়া না যায় কি মসজিদে জাম্বুন মানে পাপ সাইয়া মানে কি অন্যায় গুণা কি পাপ হয়েছে গুনা হয়েছে আল্লাহ এক সফরের মধ্যে এক জেহাদের সফরের মধ্যে হতেমকর সফরের মধ্যে কি বলছেন তারা কি না ফরমান রোজা রাখলে কি না ফরমানি হয় কিন্তু যেই রোজা রাখার দ্বারা যেহাদের কাজের মধ্যে আসে। বিঘ্নতা আছে ব্যাঘাত সেই রোজারা কি না ফরমান তাইলে জিহাদের কাজের মধ্যে বিঘ্নতা আসে দিনের যে কাজের দ্বারা দ্বারা বুঝলেন কথাটা কথাটা বুঝে ধরতেছে না নাকি বুঝে ধরতেছে না ধরতেছে না এটা তো বলা হয়েছে সাহিয়া তাহলে জেহাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইয়া অন্য কোন কাজের অবকাশ আছে। এই জন্য আল্লাহকারী শত্রুকে প্রতিহত করার চেয়ে অগ্রসর আর কোনটা আক্রমণকারী শত্রু যে কি করা প্রতিহত করা যেমন নাকি দুইতালা জাহাজ নিচতালাই কি ছিল কুকুরের তালাই কি ছিলো এই হাতিস শুনছেন না নিতা ওলা পাওনের জন্য নিচে দিয়া ছিদ্র করে দিতেছে কি করিয়া দিতেছে এখন উপরের তালাওয়ালারা থামানো তারা কি করতেছে উপরের তালাই কি করতেছে খানা পাকাইছে রং লাগাইতেছে বিছানা বিছাইতেছে ফ্যান লাগাইতেছে লাইট ফিট করতেছে কি করতেছে আচ্ছা লাইট ফিট করা এটা কোনো কাজ না কাজ না কাজ না বিছানা করা সিট দখল করা এই সমস্ত গুলি কি আরামের কাজ না ব্যারামের কাজ সুবিধার কাজ না অসুবিধার কাজ উন্নত কাজ না অনুন্নত কাজ খানা পাকানো কি জরুরি কাজ না গাড়ির জরুরি কাজ এটাও জরুরি কাজ কিন্তু জরুরীর মধ্যে ওদেরকে বাদা দেওয়া আর খানা পাকানো জরুরি কোন জরুরিটা বড় জরুরি বাধা দেওয়া না এখন যদি খানা পাকানের মধ্যে সময় ডারে ব্যয় করে শক্তি ডারে ব্যয় করে তাহলে কাজ দেখি সে কি করলো গুনা করলো না করে নাই আর সে গুণা করলো না করে নাই কি করলো সে গুণা করলো ঠিক এটাই যে খানা পাকানো বড় ভালো কাজ এটার দ্বারা এই সময় কোন কাজে যদি না ডুবদ না এখন যখন পানিতে ডুব্বা যাইতেছে তখন যদি কয়েছে আমি তো ভালো কামার ছিলাম পানি আমার একটু বাউকা আমি তো চিত্র করি নাই ডুবাইবো তারে আরেডুবাইবো আরে আর যা যদি ডুবে এলুকে আর ডুবো এলুকে তো দিনে দিলি ঘিরি রই করছে মুখে কয়েও দিছে যে আমি পছন্দ করি না হাতের দ্বারাও তো কি দিলো আরে মুখের দ্বারা কি দিলো দিল এরপরে বড়দুর এই যুক্তি দেখাইলু যে আসলে এই বাধা দেবো কি কি ডুবাই না এই দায়িত্ব ছিল কার সিকিউরিটি গার্ডের এর তারা দায়িত্ব পালন করে না এটার জন্য আমার কোনো কি নাই দোষ নাই জাহাজ ডুবো ঠিক আছে কিন্তু ফানি আমারই কি করে না ডুবাইও না ডুবাই গো তারে হ্যাঁ কেন কি অন্য নাই এখন তার জন্য করণীয় কাজ কি ছিল বাধা দেওয়া সারা এদের মধ্যে বেগাত গোটায় অন্য অন্য তেলাওয়াত সালাদ খানা পাকানি বিরিয়ানি পাকানি বিয়া শাদি আসে আরে আছে কাশাই কোনটাকে হ্যাঁ বাধা দিয়ে আসাইরা সিদ্ধ বন্ধবি ফালাই আসাইরা ওয়ের পরে বাকি কাজগুলি করো কামে লাগবো সাহাবাহিক রাম এবং রসুল সাহেমের পুরা আমাদের প্রতিষ্ঠানগুলি বেশি দামি এই মদিনা সাহিরা বারবারে গেলেন কেন এটা কামড় দিয়ে পরে থাকলেন না কেন যে এখানে তালিম তাল্লমের মধ্যে জড়িত থাকো জিকির করো দোয়া করো সব যাবে ঠিক হয়ে যাবে এই তরিকা দিয়ে গেছে রসুল সাহ সাহাবাহর পরে দিন প্রতিষ্ঠার জন্য কোন দূর করতে পারছে না পারেনি যতদিন তারা ইতালের পথে চলতে রয়েছেন ততদিন দিনের দিকে দলে দলে মানুষ আসতে রয়েছে না রয়ে নাই ওয়াল ফুল যে আল্লাহর দিনের দিকে ঢুকতেছে কিভাবে দলে দলে মানুষ দিনের ভিতরে দলে দলে আসবে কিভাবে কিসের দ্বারা বিজয়ের দ্বারা কিসের দ্বারা বিজয়ের বিজয় আসবে কি দিয়া আল্লাহর সাহায্যে কি হবে দ্বারা আল্লাহ সাহায্য আল্লাহর সাহায্য আসবে কি দ্বারা আল্লাহরে বন্দা যদি কি করে সাহায্য করে বন্দা আল্লাহরে সাহায্য করবো কি দিয়া লুহা দিয়া সাদিদ। এই পরীক্ষা করার জন্য যে দেখি কে আল্লাহ রসুল না দেখা কি করে সাহায্য করে লোহান করছে কি আল্লাহ রসুল কি করার জন্য সাহায্য করার জন্য আর যখন বিজয় আসবে দলে দলে মানুষ কি এর আসবে ইসলামের ভিতরে আসবে বোঝা কথা কথা বিজয়ের আনলেই দলে দলে ইসলামের ভিতরে আসবে মক্কার তেরো বছর জিন্দিগিতে বিজয় আসছে পিতাল হয়েছে না হয় নাই বিজয়ী হয়েছে না হয় নাই দলে দলে মানুষ ইসলামে আসছে না আসে নাই সাহাবাইম এই পথটা ধরে না রাখে নাই এবং এই পথে বিজয় আসছে না আসে নাই আসছে এটা বিজয়ের নতুন পথে কেতালের পথে দলে দলে মানুষ ইসলামে আসবে কোন পথে যারা কেতালের পথে আছে তারা কি বিজয়ের পথে আছে না পরাজয়ের পথে মা হাদিয়ালা ইসলাম ইসা কি করবো সময়টা কি এই সময়ের চেয়ে আরো বেশি কঠিন হবে না আরও বেশি অন্ধকার হবে না সেই সময় এই সময় মা দশের সাথে সময় চলবে না চলবে না তাহলে শেষ সময়ও চলবে শুধু সময় চলবে মধ্যে দিয়ে চলবে না চলবে না মধ্যে দিয়ে কেন চলবে না কেন চলবে না তারা থাকবে কারি জামাত কেমত পর্যন্ত কি করবে থাকবে তাহলে সেই জমাটটা কি হক না না হক আমরা কি সেই জমাতে ভিতরে আছি হ্যাঁ হ্যাঁ তোমরা হত্যা করা নাই হত্যা আল্লাহ করছে কাজটা ভালো হইলে অন্যের কাজটা আল্লাহ নিজের সাথে যুক্ত করছে না খারাপ হইলে না? তাহলে বোঝা গেল কাজটা কার পছন্দ আল্লাহর পছন্দ আল্লাহ নিজের করছে ফের দিয়া করাইছে আইসা বদলে যুদ্ধ কি করছে যুদ্ধ করছে সরাসরি হত্যা করছে কারা আর আল্লাহ আসমান্তে ফিরে ট্রেনিং দিয়ে দিচ্ছে শিখাই দিচ্ছে কেতাল কেমনে করবা মারবা কোন জায়গার মধ্যে আর দিয়া করাইছে নবীরা করছে না করে নাই অনেক নদী তাদের সাথে মিল্লা আল্লাহ রা কি করছে কালা কেতাল করছে নদীরাও খিতাল করছে তাদের সাথে কারা কিতাল করছে আহমদাল আল্লা আল্লাহ রা কি করবে না কারণ যে আল্লাহ হবে স্যার তার আল্লাহ আল্লাহ হবে আল্লাহ কোরআনে আল ইসলাম জালুত্রে কি করছে হত্যা করছে হত্যা করার কারণে আসা আল্লাহ তাল্লাহ তারা রাজত্ব দিছে হেকমত দিছে কিসের পরে আমি তারা কি দিছি রাজত্ব দিছি হ্যাকমত দাম করছি রাজত্ব পাইতে করতেই লিকি করতে যে নাকি কেতাল রে খারাপ জানে সে আলেম কিতালরা যত কষ্টের হোক এটা কল্যাণ আর কিতাল থেকে বিরত থাকা যতই সুবিধার হোক এটা অকল্যাণ যারা কেটাল কষ্টের হওয়ার কারণে কি জানে অকল্লাম জানে তারা আল্লাহর জানার বিপরীতে জানলো না আল্লাহর জানার মতো জানলো আরে আল্লাহর ঘোষণা হইলো কেতাল যত কষ্টেরই হোক এটা কি কল্যাণ ভালো আর বিরত থাকা যত সুবিধারই হোক এটা কি অকল্যাণ খারাপ এখন যে ব্যক্তি এটারে ভালো জানে কেতালটারে তার জানা নাকি আল্লাহ জানার মতো হইলো না আর যে খারাপ জানে তার জানার আল্লাহ জানার বিপরীত হইলো না তাহলে যে আল্লাহ জানার বিপরীত জানে সে তার কি এলেম না জাহাল আর যে আল্লাহর জানার মত জানে তাহলে তাহলে যে কেটাল রে খারাপ জানলো সে কি আল্লাহর জানার মতো জানলো না বিপরীত জানলো বিপরীত জানলার জন্য তা আলম তোমরা কি করো না জানো তাহলে সে আলেম না চা লাগাইতে পারে গা এলে গা না জাহাল শিখনের লেগিয়া কি আল্লাহ তো কেছে কেতাল রে ভালো জানলে এলেন আর কেতাল রে খারাপ জানলে এটা জাহাল তো কি শিখতে আছেন কি শিখছেন আমরা কি শিখতেছি এলেন শিখতেছি না জাহাল শিখতেছি কথাটা বুঝতে পারতেছে না যাই হোক আমি আবার সাহবাহিক ঘটনার দিকে যাই ভাজবাই তবুকের মেয়েদের কয়জন যায় নাই ছিল না যাওয়াটা কি উল্লেখ করা হয়েছে কিতালের মধ্যে ব্যাঘাত গোটায় অন্য কাজের মধ্যে শরীর থাকা এটা রে কি হয় রেকি দ্বারা হয় সাইয়া দ্বারা বিষয়টা সাফুল হো আর সাফ হয়েছে কিনা এটা রেকি হয় সাইয়া দরা।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 তারা যদি প্রতিহত না করে অথবা করতে না পারে তারা এর কাছাকাছি যারা তাদের উপর কি খরচ এইভাবে সারা পৃথিবীর সব মুসলমানের উপর ফরজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আক্রমণ দেয়া না হবে খতম না হবে শেষ না হবে কি করা তাহলে এখন মুসলমানরা কোথাও আক্রমণের শিকার হয়ে আসে না নাই যদি জানমানের উপর আক্রমণ হয় তার দেশের উপর আক্রমণ হয় তারপরেও এই ফরজ আর যদি দিনের উপর আক্রমণ হয় আর যদি কের উপর আক্রমণ হয় দিনের উপর তাইলে ফরজ হয় না আর আগেই ফরজ হয়ে যায় মানুষের যান মাল জাগা জমি এডি বড় দামি না দিন বড় দামি দিনের উপর যদি আক্রমণ হয়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 সব বিচার সব ফাইসলা সব সিদ্ধান্ত হবে কোরআন অনুযায়ী সিদ্ধান্ত হবে আরে কোরআন অনুযায়ী সিদ্ধান্ত হবে এটা মানে না সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে এটা মানে তাহলে কোরআন তারা কোরআন তার এই তো তারা কি দিয়ে রাখলো বাধা দিয়ে রাখলো কোরআন তার এই তো রাখলো বিরুদ্ধে গিয়ে থাকলো বিরুদ্ধে গিয়ে থাকলো না একটা বিধানের বিরুদ্ধে গেলে যদি মূর্তা দেওয়া যায় তাহলে পুরা দিনের বিরুদ্ধে গেলে কি মুসলমান হইতে আবার মুসলমানের আজ এদের বিরুদ্ধে কি খিতাম করা কি সারা পৃথিবীর মুজাহিদরা এই ধরনের মুরতার শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না করতেছে না মুজাহিদরা হক জামাত না এই হক জামাত বর্তমানে এই ধরনের মুরতার শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে না করে না পৃথিবীর বিভিন্ন দেশে ইয়ামানে মালিপে সিরিয়ায় ইরাকে আফগানিস্তানে ইস্যু করাছে না এর করতেছে না এই সমস্ত শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কিফের কাফেরদের আদেশ নিষেধ বাস্তবায়ন করতেছে কাফেরদের পক্ষ হইয়া এটা ঠিক না মিসা এটা বাস্তব না কাফেরদের বিষয়গুলি তারা প্রতিষ্ঠা করতেছে না তাইলে আমাদের নিকটবর্তী যুদ্ধ করো নিকটবর্তী নিকটবর্তী কুফার কারা আরে নিকার কারা এই সমস্ত মোর্তাদরা না আর এই সমস্ত এরা কি ফাঁস এক না কাফের আর খেলাফত যতদিন প্রতিষ্ঠিত ছিল তখন খলিফারা ইসলামের পক্ষ হইয়া যুদ্ধ করতো ব্যক্তিগত আমল তত খারাপ থাকতো কিন্তু ইসলামের পক্ষে হইয়া কি করছে যুদ্ধ করছে কাফ্রিদের বিরুদ্ধে সব কিন্তু এখন কি সেই খালেফা ব্যবস্থাটা আছে এই সমস্ত শাসকটা ইসলামের পক্ষ হইয়া কাফের যুদ্ধ করে আরে করে নাকি এরা কাফেরও। এরা আর জামানায় যে সমস্ত ফাঁসেক শাসক ছিল তারা একই ধরনের তারা ব্যক্তিগত জিন্দিগিতে যত খারাপ কাজই করতো কিন্তু ইসলামের পক্ষ হইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ তারা কি ছিল ঠিক ছিল ছিল কিন্তু আর এক নাকি তাহলে এরা কি পক্ষ কাফের মোরতাব ইসলামের বিরুদ্ধে হুকুমের কি করতেছে তারা বিরোধিতা করতেছে এদের বিরুদ্ধে ফিতাল করা কি ফরজ এদের বিরুদ্ধে করা কি ফরজ